কুম আসসালাম আহমতুল্লাহ আবার বোন আপনি প্রশ্ন করেছেন যে পাঁচ ডাকাত নামাজের নিয়মটা জানতে চেয়েছেন আই সাজ আনহা বলেন রসুল্লাহ রাতে কখনো তেরো রাকাত নামাজ পড়তেন এর মধ্যে পাঁচ রাকাত হতো এবং এতে তিনি একেবারে শেষ রাকাত ছাড়া কোনো বৈঠক করতেন না যেমন মাঘরীবের নামাজের ন্যায় আল্লাহ রসুল নামাজ পড়তে নিষেধ করেছেন এই হাদিসটা রয়েছে দারাকুতনি হাদিস নম্বর এক অর্থাৎ যেমন দুই রেখাতে বসা হয় তারপরে আবার ওঠা হয় এক রাকাত পড়ার জন্য ওইভাবে হবে না তিন ডাকাতের বৃতির পড়বে আয়সারা জেলা বলছেন যে তিন ডাকাত যখন তিনি পড়তেন একেবারে শেষ রেখাতে বসতেন আর যখন পাঁচ ডাকাতও বীতির পড়তেন আল্লাহ রসুল সালাম তখনও একেবারে শেষ রেখাতে বসতেন অর্থাৎ তিন ডাকাত বা পাঁচ রাখার যদি কেউ বেতের পড়ে তাহলে তার একটাই বৈঠক শেষ সেটা হচ্ছে সালাম ফেরার শেষ ডাকাতের বৈঠক মালালালালালালেন. <laughs>